রহমতুল্লাহ আবার ভাই কম কথা বলার খিরত নয় বরং অশ্লীল কথা হতে নিজেকে বিরত রাখতে হবে যেহেতু রসুল বলেছেন এই জিহবর দ্বারাই মানুষ বেশি বেশি জাহা নামে প্রবেশ করে কারণ এই জিহবর কি হয় এই জিহবা দ্বারা মানুষ কি করে চোগল খুরি করে এই জন্য এই জিহবাকে জিহবাকে গ্যারান্টি দেবে সেই ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি দেব সেই দুটি হচ্ছে দুই ঠোটের মাঝখানে অর্থাৎ জিহবা এবং দুই লজ্জা দুই উড়ুর মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান তাহলে এগুলো হচ্ছে হাদিস যে জায়গায় ব্যবহার করা সেই জায়গাতেই ব্যবহার করতে হবে আর ঝিহাকে যেখানে ব্যবহার করা সেখানে ব্যবহার করতে হবে আর রসুল সাম পরিষ্কার বলে দিয়েছেন যে ব্যক্তি আমার নিকট দূর তার দু চোয়ালের মাধ্যমের বস্তুর অর্থাৎ জবানের এবং দু পায়ের মধ্যে বস্তুর লজ্জার স্থানে জিমাদার হবে আমি তার জন্য জান্নাতের জিম্মার হবো বোখারি হাদিস হাদিস নম্বর চার হাজার